كما باركت على إبراحي وعلى آل إبراحي إنك حميد مجيد إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يطلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم قال عليه والسلام محترم اجلاس قابل উপস্থিত বারাদাম تعالی গভীর রাত্র পর্যন্ত আমাদেরকে জান্নাতের বাগানে বসে থাকার তৌফিক দান করেছেন এই জন্য সবাই সুক্রিয়ান্লাহ আমি আজকে আপনাদের এখানে আসার সময় মনে মনে ভাবতেছিলাম যে আল্লাহ পাঠ যখন দেয় তখন গরামে যায়ও দেয় আর যখন না দেয় তখন শহরে তাই কেউ পায় না আমিখালী রুট থেকে আপনাদের যেই যে আসার পথে আমার মনে হয়েছে থেকে হইতো বিশ বছর আগে বা পঁচিশ তিরিশ বছর আগে এই রুট ছিল না আপনাদের এলাকার মানুষ হয়তো পায়ে হেঁটে চলাফেরা করেছে এত দূর গ্রামের নাম চড্ডা চড্ডার থেকে কেন হোসেন কাশিম সবরে আল্লাহ নির্বাচন করেছে ডাকা শহরের কাউরে দেখে নেয় বুঝেন নাই কিছু হাবিবল্লাহ মাহমুদ সাহেব হুম বিস্তারিত বিস্তারিতভাবে আপনাদের সামনে বলেছেন আমি এই সাবজেক্টে আপনাদেরকে আর কিছু বলতে চাই না শুধু এইটুক বলতে চাই মেহরবানি করে সময় থাকতে কদর করবেন তো আমি মনে মনে ভাবতেছিলাম যে বুধ একটা বিশাল মাদ্রাসা ওখানে আল্লা নূর হুসেন কাসিমি সাহেব উনি আপনি দোয়া করে উদ্বোধন করে দিয়ে যান আপনাদের দায়িত্ব আল্লাহ তো আপনাদেরকে এই নিয়ামতের কদর করার তৌফিক দান করুক রাত্র হয়ে গেছে অধিক পরিমাণে আমি আসলে হজরতের হুকুম পালনার্থে আমি সিলেট থেকে মৌলই বাজার পর্যন্ত আমার মাহফিল আছে ছয়টা এই জন্য আমি এই রাত্রেই এখান থেকে ডাইরেক্ট রানা হইতে হবে এই জন্য আমি খুব অল্প সময় দু কথা আপনাদের সামনে বললো আল্লাহ কোথায় আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আশরাফুল চান্দিনাতে এক জায়গায় ওয়াশ করতে আসলাম চান্দিনা বাজার থেকে গ্রামের ভিতরে প্রায় পাঁচ সাত কিলো রাতের দেড়টার সময় ওখানে বয়ান শেষ করেছি নৌজওয়ান ছেলে আমার গাড়ির পাশে খাড়া একটা মোটর সাইকেলের মধ্যে বসে ছেলেটা শুনেই বলতেছে কেউ লাগবে না আমি আপনার মোটর গাড়ির সামনে আছি আপনি আমার পেছন পেছনে আসেন মোটর সাইকেল টান দিল আমি তার পেছনে পেছনে মেন রোড পর্যন্ত মোবাইল নাম্বারটা আপনি নিয়ে যান এই দিকে এই চানা মেঘনা খুননা এই দুই চার থানার ভিতরে যদি আপনি কোথাও আসেন আমাকে একটু ফোন দিবেন আর ফোন দেনার না দেন যদি কোথাও কোনো বিপদে পড়েন আমার নাম কইলে গাড়ির সামনে কেউ দাঁড়াবে। বড় দাঁড়াবেন আমি তোর দিকে থাকাই রইলাম টাকালো দেখে আমার বলল হুজুর আমি এই এলাকায় মাননীয় এমপি সাহেবের প্রতিনিধি পাওয়ারটা দেখছেন দুই চার থানার ভিতরে ওর নাম বললে গাড়ির সামনে কেউ দাঁড়াবে কার প্রতিনিধি এমপির প্রতিনিধি আমার আমি রংশীনাসনে কারি মানুষ আল্লাহর প্রতিনিধি কার জন্যে বানাইছেন আগের লাঙ্গল দিয়া শ্বাস করতে এখন মেশিন দিয়া মাটি কোনো দিন আপনাকে কইসে বলে কিরে থাকি কি নাই চাবাগানের ভিতর দিয়া দেখি হঠাৎ করে রাস্তায় যা মানুষজন ভিড় করে আসে সামনে যেন কি গাড়ি থামাইলাম গ্যালাস খুলে একজনে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার ট্রাক এর সঙ্গে লাগাইছে লাগাইছে এখন এটা চেষ্টা করতেছে টান দেওয়ার জন্য এটা টান দেয় না হঠাৎ করে হাতির কাছে একজনে যায় কাকুত মাখুত হাতি এরকম করতেছে যে মাহুদ কোন দিক গায়ে দেখার মতো হঠাৎ দেখান একজন লোক আইসে একটা গামছার মতো ফোনায় লোক আস্তা চলি উঠে মাথার চুল কামাই না এইভাবে তো নাড়াত দিল আর হাতি এইভাবে ওরের দিকে এক টান দিছে প্রায় ত্রিশ ফিট নিচে থেকে ট্রাক ওপর উঠেছে হাতিটা হয়ে রাত্রে মনে মনে কই তোর আল্লাহল মাত বানাইয়া আল্লাহ আমারে কইছে তোর মতো লাগে সেটা করল কুঠা পৃথিবী কুঠা পৃথিবীর সবকিছু আল্লাহ মানুষের জন্য বানাইছে মানুষকে আল্লাহর জন্য বানাইছে কার্যে মানুষ আল্লাহ করবে মানুষ আল্লাহ আল্লাহ দেখছেন একজন দেখেন নাই হাই হাই দেহনবাগের দরবারে ডেইলি রাত্রি আল্লাহ কথা বলছেন দেখছে তো হজরতুমুস আলাহ সালাম রহনা হয়েছে শ্বশুর বাড়ির থেকে আসতেছে সহিব আলাই সালামের বিয়ে করে রে আর পুলিশের চেকপোস্ট আছে এখানে ধরা পড়বো রেব পুলিশ না গইলে আপনারা বুঝতে না আমরা ধরা পড়লো তো বিপদ ফেরাউনের হাতে ধরা এখন রওানো হয়েছে পাহাড় জঙ্গলের চিপা দিয়া যাইতে যেতে অনেক জায়গায় গেছে যেখানে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে অন্তসত্তা তার পশব্যতা শুরু হয়েছে চতুর্মুখী সংকট এখন আলোর দরকার রাস্তা দেখার জন্য লাইটেরও দরকার আগুনেরও দরকার তুমি এই জায়গার মধ্যে একটু ওয়েট করো আমি একটু আলুর মতো কি যেন দেখতেছি আমি একটু জায়গা দেখি রাস্তার সন্ধান পাই কিনা লি ঘটনা কোরআন শেরি ভিতরে বিস্তারিত বর্ণনা করেছি কি জান একটু দেখতে চল মতো যায় দেখলাম গেছে রাত্রে বারোটা একটা সময় মাহিল থেকে যাওয়ার সময় রাস্তার কিনারে কোথাও দেখেন কলজাত পানি থাকবো তো মুসালাই সালাম দীক্ষা বই হয়ে গেছে মনে মনে ভাবতেছে বই লাভ কি আমার তো আগুনের দরকার সর্বনাশ বিক্রের কামনা করতে সামাল কইয়ের দিকে পেছনের দিকে দূর দেখে গাছটা আগুন সহ ওনার পিছিয়ে যাইতেছে ফল আসা ইন্সা আমি রি তা মুসলাইকে ডাক দিছেন আগুনের ওইখান থেকে আওয়াজ আসছে আমি কাকে বলে রব আল্লা তোমার দুনিয়াতে থাকতেই দেবে না আমি আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করেছি তোমাকে ফেরাউনের মাল সম্পদ দিয়ে লালন পালন করাবো তোমার মার কাছে উহিনাজ করেছি যদি তোমার সন্তানকে লালন পালন করতে তোমার ফেরাউনের ভয় হয় তাহলে একটা বাক্সের ভিতরে বইরা সাগরে বাসায় দাও দেখে ওই সাগর থেকে একটা ট্যানেল টেনেল পর্যন্ত খালকা ফেরাউনের বাড়ি পর্যন্ত নিচে লঞ্চ টঞ্চ জন্য জন্যে টেনেল দিয়া ডুবতেছে বন্দিকে সতেরোই আগস্ট থেকে আরো ডাক ফেরাউন বোমা বিশেষজ্ঞ বাহিনী সহ আইসা দাঁড়াইছে সাগরের পারে। কিনারে গেছে উড়াও উড়াইছে নবীর চেহারা ফেরাউনের কোন মূল্যদেয়া নাই নবীর চেহারা এত সুন্দর চেহারা দেখার পর ফেরাউনের খাড়া ফেরাউনের মাথা একটু সরায়া গাড়ির উপর দিয়া এইভাবে দেখা সাথে সাথে মায় গেছে। তো আসিয়া ফেরাউনে ডাক দেয় এই কারণে তুমি আটকুরা তোমার পর কোনো সন্তান আছে এই কারণে হইসে না এত সুন্দর চেহারা দেখার পরে যার মায়া লাগে না করে সন্তান কেমনে তোমার লোকের ভাল্লাম না আচ্ছা ঠিক আছে ভালো করে যখন ফেরাউন চাইতেছে আসিয়া ডাক বছরে তিনটা বোনাস দিবা বিল পাস থাকা খাওয়া কাপড় লত্তা সব ফিরিয়ে দিবা ফের পাস। যেই মার দুপান করে লালন পালন করবে মাস গেলে দশ হাজার থেকে বেতন বৎসরে তিনটা বোনাস থাকা খাওয়া কাপড় লতা সব ফিরি আপনাদের এই মনোহরগঞ্জের সর্দার লোক একটা বাকি নেই সব দেয়ের সামনে লাইন বাচ্চা কোলে লয় রাখছে আর একজন একজন করে পরীক্ষা দেওয়ার জন্য আসতেছে মোশালি সালন কোলে নিয়ে দুধ খুললে দুধের মধ্যে মুখ লাগাইতেছে মসালে চালু টুট বন্ধ করছে আঙ্গুল দিয়ে আর দিবার মাসকানোর যে জায়গাটা আছি এখন মাথা খারাপের অবস্থা সমস্ত মানে লোক পরীক্ষায় খেল একজনের দুদম সালাম দরেও যখন বঞ্জে সাগরের পারে পারে গিয়েছিলাম নিহে হাসতে করে এক খালাম মা আমার কাছে একটা মায়ালোকের খবর আছে ওই মায়াল কৈরীছে মুসালাইলামের বইটা সম্ভ্রান্ত বংশ পরিবারের নূর হোসেন কাশিমিসের বংশের এইটা ওই গ্রামীণ ব্যাংকের সমিতিতে আর এই গ্রাহকের সমিতিতে গার্মেন্টস এর চাকরিতে জীবনও যায় না বৈক আয়ের যে বিশ্বাস নাই আমি যে বইলে দেখতে পারি গেছে দৌড়ে কার কাছে গেছে নিজের সন্তান যে পরিচয় দিতে পারবা না তোমার থাকবা। তোমার কপাল খুলবে বাচ্চারে নিয়ে গেছে এখন বাচ্চারে নিয়ে যাওয়া মারে নিয়ে গেছে মা যখন বাচ্চা কুলে নিছে কার কোলে উঠছে দুধ দেওয়া লাগে তো মাথার মধ্যে মা এসি রুমটা তোমার লেগে রাখছে মাস গেলে দশ হাজার থেকে বেতন বছরে তিনটে বোনাস টান দিয়ে বাচ্চাটার দুধের থেকে সরাই ইতিহাস ডাক বাচ্চারা যখন কুলে ডাক দিয়ে দিছে বাচ্চা ঠাটা করে যখন কান্না আরম্ভ করছে আর কি আসি ওইটা দেখো দশ না ফুসাইলে পনেরো বছরে ছয়টা বোনাস মুসা বারো মাসে অবস্থাতেই যখন রাজি হয় না আসিয়া হতটা কাচ্ছে এখন কি বাচ্চাটা কি না খায় মরেজে করতে না কিভাবে কান্দতেছে তোমার কি মায়া দেওয়া লাগে না মুসা আলাহিসাল্লামের মায়ের থেকে মায়া লাগলে কি চাকরি করতাম কোথায় একটা প্রস্তাব একটা প্রস্তাব আমার বাড়িতে কিন্তু বালিশ টালিশের মতো শক্ত বালিশ মাথা নিচের দিকে তাকি আর সালার সত্য বিষয় কোন রকম আর বাঙ্গা গিখা ইন্দুর বাতারি তেলা অভাব যদি এই অবস্থায় বাচ্চাটা আমার দিয়ে দাও আর আমার বাড়িতে মাথার মধ্যে মার্কছে আমি আল্লাহ পাক তোমাকে নবো দিয়ে বিদায় করবো ওই জায়গার মধ্যে আল্লাহ ডাক দিয়ে গেছে কথা সরু মুসা খালি শুনতেছে আল্লাহ তো কিছু করার সুযোগ দেয় না হঠাৎ করে আল্লাহ তারা খালি সাপ কথা বুঝেন নেই বোধহয় কার সঙ্গে কথা আল্লাহর সাথে কথা কোর সুযোগ যদি আপনারা আনসারে দিবেন তো দৈনিক পাঁচ বার দৈনিক পাঁচ বার পাঁচ বার মুসা আলাইহিস সালাম কোহর থেকে નીકળે যায় কথা কইছে আর আপনি আল্লাহর দরবারে নীতবেন দেখা হইবেন আল্লাহর কথা সুবহানাল্লাহ সালাত ও দৈনিক পাঁচ বার ওয়া মুসা হে মুসা দেনা বকরি রেফাটাফাই রাখা হয় ও আলিয়া ফি আরো অনেক কাজকর্ম করিপাত নদী তো সার মসালাইলাম মনে করছে হাতটা খেলি করব আল্লাপ কিছু দিবাহা যেমার মধ্যে সারছে কাটা মুসা মানুষ তো মানুষ হিসাবে একটা মানবীয় বয় আছে না হাতের মধ্যে রুমাল হয়েছে কামর দিলি যেমন রুমালে পরে কথা বুঝলি ধর ভয় পায় না তোমার হাত লাগার সাথে সাথে যে লাকি আবার সেই লাকি হয়েছে আল্লাহ রা দেখছে তো মুসা সালাম আল্লাহ ডাক দেখ আল্লাহ সরাসরি যখন কথা বলতেছে রাব্বি আরি নি তুমি একটু দেখা দাও আল্লাহ ডাক দেখ আল্লা সঙ্গে কথা বলছেন আল্লাহ পাককে দেখতে চাইছে আল্লাহ বলেন সম্ভব নাহমিক আছেন চারশো বার আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহামের কাছে জিবরা ইলামিন আইসে চব্বিশ হাজার বারবার চব্বিশ হাজার চব্বিশ হাজার অর্থ হইলো আমার হাবিবের চব্বিশ ঘন্টা যেখানে আমার হাবিব জাগে যাবে সেখানে যাইয়া খবর রাখবা এই জন্য নবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হেরা ঘরের ভিতরে জিবরা গেছে সেখান থেকে উড়ায় কষ্ট দিও না ওই জায়গার মধ্যেই উহিনাজিল করো রসুল সাল্লাহ সাল্লাম আয়সার হুজুরের ভিতরে আয়সের সঙ্গে ট্যাগ লাগাই বসা আল্লাহ ডাক দেয় ওই টাক লাগানো অবস্থায় উহিনাজিল করবা সেখান থেকে লড়াইয়ায়ে কষ্ট দিওনা হুজুর আক্টমা উড়ির উপরে সোয়া সেখান থেকে নামায় কষ্ট দিয়েও না রাসুল সালামে হুজুর গেছে উহুদে জুব্রাইল গেছে উহুদে হুজুর গেছে হুদকে হুজুর গেছে হুদায় বিয়ুব্রাইল গেছে হুজুর গেছে খাইভরে জুব্রাইল গেছে খাইভরে হুজুর গেছে হুয়াইনে জুব্রাইল গেছে হুমায় হুজুর গেছে আরফাতে জুব্রাইল গেছে আরফাতে হুজুর গেছে থেকে রাসুল তিললে লইয় মিলাদ যে এই বিয়াদ জায়গা হবে একচাইতে বড় বিয়াদ পৃথিবীর আর কোথাও নাই যে আমি আমার হাবিবের সঙ্গে দেখা কথা কবা কথা বলবো নিয়ে আসবাই আসছেন ভাই তল্লাহ শরীফের তোমরা কে কে দরখাস্ত করছিল আমার কাছে আখিরে জমানবির্মুত হওয়ার জন্য সমস্ত নবীরা ডাক আমরা সবাই আখিরে জমানবীর হইতেছে আল্লাহ মাত্র এক রাত্রের সময় আমার হাবি আসতেছেন ভাই তুল ওখানে যাইয়া কর ইমিনে বাংছে বাইন্দা দিছে আজান আল্লাহ ডাক দেখ নবীরা ফরমপুরা করো তাড়াতাড়ি তোমর সব জায়গায় কাতার দূরে খারুছে ইলাম রাসুল কে সামনে নিয়ে গেছে আমার আল্লাহ পাকের হুকুমে জিবরে এই সামনে বাড়াই দিছে রাসুলকে হুজুর ইমাম সমস্ত নবীরা মুক্তি বিছানাইটা আমি কই যাবো আমি যাবো কৌ জিব্রাহ রাস্তা আপনার জন্য আগেই কইসে কো আর মানুষের জন্য রসুল্লা সাল্লাম দা আল্লাহ পায়ে বসছে না আল্লাহ আল্লাহ দুইজন একসাথে একজন মাহবুব মাহবুব দুইজন বসছে একসাথে একসাথে বসে কথাবার্তা শুরু শেষ কথা শুনলেন কথা শুরু আল্লাহ তুমি আদম আলা সফিউল্লা বানাইছো বলে হ হাবিব অতীতে যত নবী প্রেরণ করেছি সমস্ত নবীদের মিলে যা দিস এক আত্মাকে অতীতের নবীদেরকে মৌজেজা দান করেছি কাউকে একটা কাউকে দুইটা কাউকে পাঁচটা কাউকে তিনটা কাউকে সাতটা কাউকে দশটা আর আপনার পালা যখন আসছে আপনার কপাল থেকে মৌজে যা চোখের চাওয়ার থেকে মৌজে যা টুটলার আনুপ থেকে মৌজে যা জিপবাঙে হাত নাড়া থেকে মৌজে যা আঙ্গুল হেলানোর থেকে মৌজে যা পায়ের থেকে মৌজেজা চেহারার থেকে মৌজা মুখ থেকে টুটু বের হয়েছে জখমের মধ্যে লাগছে জখম বলা হয়ে গেছে আলির চোখের মধ্যে লাগছে চোখ বলা হয়ে গেছে তিনজনের খাবারে লাগছে তিন খাবার খায় পড়ে আমার নবী হাবিবুল্লাহ ইব্রাহিম খলিল উল্লাহ খলিল দুঃস্থ হাবিবস্থ বলে খলিল ওই বলা হয় যার সঙ্গে দুস্তি করে সবকিছু নিয়েছেন হাবিব ওই বলা হয় যার সঙ্গে দুস্তি করে সব দিয়ে ইব্রাহিম তুমি খুলিল তোমার জানটা আমার রাস্তায় দিয়ে দাও ইব্রাহিম নুমুরদের আগরে যান দেওয়ার জন্য জাপ দিয়ে বসে ইব্রাহিম তুমি খুলিল তোমার মাল সম্পদ আমার রাস্তায় দিয়ে দাও ইব্রাহিম মাল সম্পদ মেহমানদারি করে বিতরণ করে দিয়েছে ইব্রাহিম তুমি খুলিল তোমার বি বাচ্চা আমার দাও বিচ্চাকে কোন দানা পড়িনি সেখানে রেখে আসছে ইব্রাহিম তুমি খুলিল তোমার কলেজার টুকরা সন্তান আমার রাস্তায় দিয়ে দাও সন্তানকে জবাই করার জন্য শুরীর হিসে রেখে দিয়েছে ইব্রাহিম তুমি খলিল তোমার অন্ততটা আমার রাস্তায় দিয়ে দাও মা বাপ ভাই বেড়াদার সবকিছুর থেকে সম্পর্ক কাটাত করে অন্তর্কে আল্লাহর জন্য করে দিয়েছেন ইব্রাহিম খলিল আর আমার নবীর পালা যখন আসছে আল্লাহ দিয়ে বলেন ও আমার হাবিব জীবনে যেই বকরি কোনদিন বাচ্চা দেয় সেই বকরি স্তনের মধ্যে হাত দিবেন উলানটাকে দুধে করে দেওয়া হবে ও আমার আপনি মধ্যে বসবেন কাশ আইসা আপনার সামনে ছায়া ধরবে ও আমার হাবিব মরা গাছের নিচে বসবেন সেই গাছের মধ্যে পাটা মেলে দেওয়া হবে ও আমার হাবিব আপনি আঙ্গুল দিয়ে ইশারা করবেন আকাশের চন্দ্র টুক টুকরা করে দেওয়া হবে আপনি মসজিদের বিম্বরে বসে হাত পোটাবেন হাতটা থেকে হাত উঠাবেন উমকে মুসলমান করে আপনার দরবারে দেওয়া হবে ও আমার হাবিব মসজিদের বসে হাত উঠাবেন মদিনাই বৃষ্টি হওয়ার জন্য হাতটা মুখে মুসবার আগে মদিনাতে বৃষ্টি নাজিল করে দেওয়া একজনকে খিলাইছে তার কাছ থেকে সব বলে আমি হইলাম মাহবুদ আর আপনি হইলেন মাহবুব আমিরাবুল আলমিন আর আপনার রহমতুল আলমিন দুইজনের সাথে থাকবো কোনদিন জুদা হবো না বলে যেমন বলে জন্নাতের ভিতরে প্রত্যেকটা গাছের পাতাই যেখানে আমি আল্লাহর নাম লেখা সেখানে আপনার নাম লেখা জন্নাতের দেওয়ালে যেখানে আমি আল্লাহর নাম লেখা সেখানে আপনার নাম লেখা আছে সমস্ত নবীদের মুখে যেখানে আমার নাম সেখানে আপনার নাম আসমানি সমস্ত আতি উল্লাহ সেখানে আতিউর রসুল আজানে যেখানে আসাদু আল্লাহ আগে হাই সেখানে আসাদু আন্না মোহাম্মদ রসুল উল্লাহ পর্যন্ত আমি আল্লাহর নাম যেখানে হবে আপনার নাম সেখানে হবে কোরআনে যেখানে মহাবুকা হবে এখানে আমার নবী হবে ময়দানে যেদিন যাবেন সেদিন সুপারিশকারী আপনি হবেন মুকামে মাহমুদ আমি আল্লাহর নিকটতম জায়গা আপনার জায়গা হবে আল্লা সমস্ত নবীদের আল্লাহ খলিল বানায়া। আগুনের বিমান থেকে বাসায় তারপর ইসমাইল আলহ সাল্লামকে জন্ম দিয়া তাকে কুরবানি দিয়া ইসমাইল ইব্রাহিমের দ্বারা ভাইতুল্লাহ শরীফের ঘর তৈরি করাইয়া সেই ঘরের চোখানের মধ্যে ধরাইয়া ইব্রাহিম খলিলের দ্বারা চোখের পানি সারা আল্লাহ প্রস্তাব হজরত ইব্রাহিম আলাই সালাম করছেন আল্লাহ রাবুল আলহিন বলেন ইব্রাহিম একটু পরিবর্তন করে দিলাম সর্বপ্রথম বলছো তার কারণ হলো নুরানি মকত খুলবেন মাদ্রাসা খুলবেন আল্লাহ মানুর হোসেন কাশি ওই মাদ্রাসায় নাজারা কোরআন শরীফ পর্বে আর এর ভিতরে পাঁচ অপ্ত নামাজের মশলা উজুরার মশলা সেই বর্তরে ঢাকা হবে পাক পবিত্র বর্তনে যখন রাখা হবে তখন মল হোসেন কাশিমিশের ছত্র হাবিব্লা মাহমুদ তৈরি হবে এই সাবজেক্টের মাদ্রাসা দেবন্দী মাদ্রাসা এই সাবজেক্টের মাদ্রাসা আমার বাইরা মাদ্রাসা কথা বুঝে আসছে তো আমাদের শিক্ষা মন্ত্রণালয় তৈরি করে নাই এই সাবজেক্ট তৈরি হয়েছে মঞ্জুরি দান করেছে না রস থেকে একটা কি বুঝে আসছে? ও الَّذِي بَعَثَ ষণ চার সবজেদকে ভালো করে আক্রে ধরে রাখা চার সাবজেট এর উপর আমল এই কোনিনের উপর আসমানের দিকে যদি তাকে সেই প্ল্যাটফর্ম হলো লাইট জ্বলতেছে না জানা যা কারেন্ট নাই কারেন্ট আছে তো লাইভ এসে করতে গেলে হাউস থেকে বাংলা কন বাংলা কাজের টা কোনটা না কোথায় থেকে আসে তিরিশ লক্ষ শহীদের বিনিমার্জিত বাংলাদেশ এই দেশে আমার দেশের নদীর পানি দিয়ে কারেন্ট তৈরি হয় আমার দেশের কারেন্টের বিল আমি কেন দিব দেখি স্লোগান আগামীকাল থেকে কারেন্ট জ্বালাবো বিল না এক মারামারি হবে এরপরে আপনারা মিছিল করে পাওয়ার হাউস এর দিকে যাইবেন কর্মচারী যারা আছে তারা মেশিন পত্র বিচ্ছে তারপরে এখান থেকে উদাও লাইট জ্বলবো তো পাওয়ার হাউস জীবন থাকবে না ঠিক তেমনি করে দিনের পাওয়ার হাউস হইলে মাদ্রাসা এই মাদ্রাসায় মুষ্টি শহল দিয়া মৌসুমিক সন্ধ্যা দিয়া এক টাকা দুই টাকা টাকা দিয়া ওই মাদ্রাসাও যদি সচল না থাকে তাহলে দিনের লাইটও যৌত না দেখেন আশি টাকা কেজি মিষ্টি আবার লেঙ্গ বিক্রি করতেছি আশি টাকা মিষ্টি কিনে যদি খানিটার মধ্যে বেশি আছে তো মজা তো লাগছে মজা লাগছে না। বিসি আছে মিষ্টি মাড়ির মধ্যে লাগালে গাছ হইবাই যে মজা লাগছে আবার লাগাইছেন ওইছে কিনা শামসল ফরিদ রহমতুল্লাহ আলহী বলছেন রাস্তাঘাটে দান করা মিষ্টি খাওয়ার মতো আর মাদ্রাসায় দান করা হইলো ল্যাংরা আম খাওয়ার মতো আল্লাহ পক্ষ বলে মঞ্জুর করুক বলেন আমি এখানে হজরত হুকুম করেছেন আসার জন্য এই জন্যে কিছু কথা সাহস করে বলছি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো আখর দাওয়ানা আলাইকুম রহমতুল্লাহ